আল্লাহ নবী করিম সাল্লামের সঙ্গে কাফেরদের কথোপকথন হচ্ছে ডায়ালগ হচ্ছে ডিবেট হচ্ছে তারা বলছে যে আপনি যদি নবী হন তাহলে আপনার কথা না শুনলে তো আমাদেরকে আজাব শেষ করে দেওয়ার কথা কথা তারপরে ইত্যাদি অনেক কিছুই আপনি কিছু প্রমাণ নিয়ে আসেন দলিল মোজেজা নিয়ে আসেন মিরাকল নিয়ে আসেন এগুলো নিয়ে তার অনেক চ্যালেঞ্জ করলো প্রমাণ করার জন্য আল্লাহ সেগুলো আগে এখনো আল্লাহ তালা জবাব দিচ্ছেন আপনি বলেন তো যে আমি আল্লাহ তালা সমস্ত খাজান তার কাছে যে সম্পদের মালিকানা আছে কোষাগার আছে এগুলার মালিক এগুলা আল্লাহ তারা বলে কেন আপনাকে যেন অনুসরণ করে এরা খেতে পায় না অনেকে কিসের নবী হলেন এই ধরনের উদ্ভত অদ্ভুত কথাবার্তা তো আল্লাহ আপনার নবী বানাবেন তা আপনার না খাই রাখবেন নাকি আল্লাহ তালা এই সমস্যা কোনো সময় বলছে যে আপনি যদি এরকম বিশাল সম্পদের পাহাড় নিয়ে আসেন তাহলে আল্লাহ তাদেরকে লা লাকুম আমি কখনই বলতে পারি না যে আল্লাহর সম্পদটা আমার হাতের মধ্যে আছে আমি তাইলে আনবো চাইলে না আনবো এটা তো আমার আল্লাহর মর্জি তিনি যখন যাকে দেবেন কতটুকু দেবেন কাকে দিয়ে পরীক্ষা করবেন কাকে না দিয়ে পরীক্ষা করবেন এটা তো আল্লাহর কাছে এটা তাদের আকিদা কোরআন এর বিরুদ্ধে আকিদা আর মুসলমান আর নবীর মোহ্বত করে তারা আল্লাহর উল্টে কথা বলে আল্লাহ নবীকে আল্লাহ সম্মান দেয় না তারা বেশি সম্মান দিবে আল্লাহ নবীর পজিশন আল্লাহকে কিছু কমাই দিয়েছেন নাকি তিনি সত্য কথা আল্লাহ একজন তো কাফেররা যে দিনের বলেছিল আপনি গায়ব জানেন না আল্লাহ তালা সেটাকে বলে দিচ্ছে যে আপনি বলেন আমি গায়ব জানি না এটাই নবীর মর্যাদা তিনি আল্লাহর কাছ থেকে সব নেন আল্লাহ তাকে যা দেন ততটুকু তিনি জানেন এর বাইরে নয় ওলা আকুল ইন্নি মালাক আর আমি এটাও তো বলতে পারবো না কখনো যে আমি ফেরেস্তা তার আরেকটা বলতো যে নবী হলে মানুষ নবী হয় কেমনে নবী এত বড় সানওয়ালা জিনিস তাহলে আল্লাহ তারা ফেরেসাদের মধ্যে থেকে নবী পাঠানোর কথা মানুষ নবী হয় এই কথা আবার মুসলমানদের মধ্যে ভুল ধারণা আছে না কি যে যোগ করবে আর বিয়োগ করবে তার মাথা ঠিক থাকে না সব উল্টা বল্টা কোরআন হাদিসের বাইরে বিভিন্ন এই তত্ত্ব আবিষ্কার করে আল্লাহতালার এর নবী সম্পর্কে শানকে বাড়াবে না কমাবে কোন বাড়ানোর দরকার আছে না কমানোর দরকার আছে সারা দুনিয়ার মানুষ চাইলে কে রসুল উল্লা সাল্লাই স্নান কোন কমাইতে পারবে আর যত লুকুন আল্লাহ তালা দিয়েছেন কোন ব্যক্তির বাপের সাধ্য আছে তার থেকে বাড়ানোর আল্লাহ তালাকে সমস্ত নবীদের উপরে সাম দিয়েছেন সমস্ত মাহলুকের উপরে সাম দিয়েছেন আর কি সান চলত তো তারা মনে করতো ফেরিস তা মানুষ ঠিক অনেক ভালো অনেক উত্তম কাজে নবী হলে সেখান থেকে হওয়া দরকার তাহলে আমি কি ওনার পরিচয় কি আল্লাহ বলেন আমি তো ওইটাই অনুসরণ করি যা আমার কাছে ওই নাজিল করা হয় আমার নিজের বলার কি আছে কমানোর কি আছে বাড়ানোর কি আছে ক্লেম করার দাবি করার কি আছে আমার আল্লাহ যাটা ও করে বলে দেন তোমাদেরকে বলার জন্য শুনানোর জন্য পৌঁছে দেওয়ার জন্য আমি সেই কাজ করি এই তো নবীর ডিউটি আর কি এখন শেষে দিয়ে আল্লাহ খুব শক্ত করে মেসেজ দিলেন আপনি বলে দেন শোনো তোমরা এই সমস্ত উল্টা পাটা উদ্ভ অদ্ভুত কথা উদ্ভট কথা নিয়ে যে প্রশ্ন করো আর আলোচনা করো জিজ্ঞেস করা ডিবেট করো তর্ক করো এগুলো খামাখা আপনি বলে দেন যারা দেখতে পায় আর যারা অন্ধ তারা কি কখনো সমান আপনি বলে দিন যারা দেখতে পায় চোখ আছে দৃষ্টি আছে আর যারা অন্ধ তারা কি কখনো সমান হতে পারে অর্থাৎ তোমরা অন্ধের মতো কথা বলছ আরে অন্ধ কি আল্লাহ তালা মূর্খতার সাথে তুলনা করেছে অন্ধকে আল্লাহ তালা কুফুরির সঙ্গে তুলনা করেছেন অনেক জায়গায় এসেছে আ মা বলতে আল্লাহ তালা বুঝিয়েছেন যারা এলেম শিখেনি যারা এলেমের কথা শুনে না শুনতে চায় না যারা ইসলামের দিকে আসেনি কথা শুনতে চায় না তাদেরকে আল্লাহ তালা অন্ধ বলেছেন কারণ কি এই দুটো চোখ আল্লাহ তালা দিয়েছেন এই পৃথিবীকে দেখলেই তো বুধারায় একজন সৃষ্টিকর্তা আছে তার হুকুমে আমাদের জন্ম হয় তার হুকুমে আমাদের মৃত্যু হয় তিনি আমাদের কি একটা বিশেষ কারণে পাঠিয়েছেন সেটা খোঁজ করা সেটা আবিষ্কার করা এই চোখ থাকলেই তো সেটা পাওয়া যায় চোখ থাকা সত্ত্বেও তারা তখন দেখে না আসলে এটা অন্ধই আল্লাহমিহা অন্য আয়তে তিনি বলেছেন চোখ আছে অথচ চোখ দিয়ে তারা না আল্লাহ সৃষ্টি দেখে আল্লাহকে আবিষ্কার করতে পারে না আর যাদের আল্লাহতাল্লাহ ইমাম দিয়েছেন দিনের এলেম দিয়েছেন নূর হেদায়তে নূর দিয়েছেন তারা বাসিয়া তারা দৃষ্টি সম্পন্ন তাদের কাছে সবকিছু দেখলেই প্রমাণ হয়ে যে আমার আল্লাহর কত কুদরত সবকিছু দেখলেই তারা আল্লাহর অস্তিত্বকে খুঁজে বের করে সুন্দর একটা ফুল দেখলে সুন্দর একটা বাগান দেখলে এত রং ফুল দেখলে সৃষ্টিকর্তার কথা মনে পড়ে না। না খালি শুধু মালির কথা মনে পড়ে কে সুন্দর করে সাজিয়েছে আমাদের তো ওইদিকে চোখ চলে যায় বেশি মালির আগে যিনি এই সুন্দর ফুলের উপাদান দিয়েছেন মাটির থেকে বেরিয়ে আসে মাটির নিচে কি এত রং আছে উপরে উঠলে এত রং ক্যামনে জোগাড় হয় মাটির থেকে তো রসটা নেয় এত সুন্দর ফুলের এত বাহার ক্যামনে হয় চক্ষুয়ালা লোকেরা আল্লাহকে আবিষ্কার করে ফেলে এত সুন্দর যেকোনো জিনিস সুন্দর পাখি সুন্দর পশু সুন্দর বাগান পাহাড় নদী এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে কার কথা মনে পড়ে আল্লাহ রা কতা তাদের দেখা চোখওয়ালাদের দেখা এরা চোখওয়ালা ওরা দেখেই তাদের রবির কথা মনে পড়ে সৃষ্টিকর্তার কথা মনে পড়ে দেখে এত সুন্দর দেখে আল্লাহ কথা মনে পরে এর অর্থ কি এই কথা বলে কেন তারা যে আল্লাহ করেননি নিশ্চয়ই আপনি একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যের কথা আজকে মাগদেবের নাম আসে আমরা সেকেন্ড রাখাতে পড়েছি আপা হাসে বেতম আন্না কুম আ ও ইলাইনা লা তোর তোমরা কি মনে করেছি খামাখা বেকার একটু বেহুদা একটু রং তামার সাথে সৃষ্টি করেছি ও আন্না কুম ইলাইনালা তুর তোমরা আমার কাছে কি একদিন ফেরত আসবে না তাহলে ওই চোখওয়ালা না প্রাকৃতিক দৃশ্য সুন্দর দেখে পৃথিবীর এত সৃষ্টি দেখে তারা আল্লাহর কথা মনে মনে পড়ে খালেকের কথা তাদের মনে পড়ে এবং তারা তখন বলে ফেলে যে আল্লাহ আপনি বেহুদা সৃষ্টি করেননি আমাদেরকে সৃষ্টি করেছেন একটা পারপাস নিয়ে একটা উদ্দেশ্য নিয়ে এবং আমরা একদিন আপনার কাছে যেতেই হবে সেদিন গেলে কি হবে থাকে না আদা বন্যা এসব কিছু আপনি বেহুদা বেকার সৃষ্টি করেননি সৃষ্টি করে আমাদেরকে আমলের দিকে নিয়ে এসে এ বাদাত করে পরীক্ষা করছেন আমরা যদি ভুল করে ফেলি আল্লাহ ফাকে আপনি কত পবিত্র ফাঁকেনা আদাবান্নার আপনি আমাদেরকে জাহানামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। এই হলো মোমেন তার চোখ আছে তার দৃষ্টি আছে আর যাদের ইমান নাই তারা কন্ধ এরপরে আল্লা তালা বলছেন কি তোমরা একটু চিন্তা করে না চিন্তা করো না তোমরা এগুলো এই সবকিছু দেখে চিন্তা করতে হয় একটু অনেক মানুষ আছে তারা তাদের বিবেক চিন্তা দুনিয়াকে নিয়ে আল্লাহ তালা সানে আখের কথা এগুলো সামনে রেখে মার মধ্যে ভাবে না চিন্তা করে না আছে দুনিয়ার মধ্যে টাকা কামাই করে খাওয়া দাওয়া করি টাকা জমা করি বাড়ি করি এই তালেই আছে চিন্তা করার সময় নাই এত ব্যস্ত আজকে আমরা প্রথম আয়তে কি পড়েছি জমিন এবং আকাশ ইন্নাফি হালকা অর্দ আকাশ এবং জমিনের সৃষ্টির মধ্যে দিন আসে রাত যায় রাত আসে দিন যায় একটা পরে একটা যে বিবর্তন ঘটে এর মধ্যে কি আছে আলবা যারা চিন্তা করে যারা ভাবে জীবনকে নিয়ে দুনিয়াকে নিয়ে সৃষ্টিকে নিয়ে এরপর কি হবে সৃষ্টি কি করলেন এগুলো চিন্তা করে তাদের জন্য কি আছে অনেক চিন্তার বিষয় আছে অনেক গুরুত্বপূর্ণ নিশানা আছে শিক্ষণীয় বিষয় আছে ফি আকার জমিনের সৃষ্টি সবকিছু নিয়ে তারা চিন্তা করে এইরকম চিন্তা করে মোমেন তার মধ্যে আল্লাহ তালার সঙ্গে আল্লাহকে চিনার সুযোগ আরো বেড়ে যায় আল্লাহ তালা সম্পর্কে তার উপলব্ধি আরো বাড়ে আল্লাহ আল্লাহ সানে তার সম্মান আরো আল্লাহকে মানার জন্য তার ভিতরে আরো চেতনা পয়দা হয়ে যায় এই হল অন্ধ আর চোখ ওয়ালার মধ্যে পার্থক্য অন্ধ এবং দৃষ্টি সত্যি ব্যক্তির মধ্যে পার্থক্য মোমেন এই রকম চিন্তা ভাবনা দিলের চোখ মনের চোখ আছে এগুলো রাখতে হবে আর চোখ সেটাকে হেল্প করবে আর তাদেরকে সতর্ক করেন এই জিনিসটি দিয়ে ওইটা দিয়ে ওই জিনিসটা কি কোরআন যেটা দাওয়া দিয়ে তিনি দুনিয়াতে এসেছেন মানুষকে এই কিতাবের যে ডাকছেন ওই কোরআন আপনি দাওয়া দিতেই থাকেন সতর্ক করতেই থাকেন রসুল্লাহ সাল্লাহ এক পর্যায়ে গিভ করেন কি না তিনি হতাশ হয়ে যান না লোকেরা তো আর নকা লোকেরা আর কবল করবেই না এরকম তাদের ভাব অল্প কয়েকজন ছা তিনি জন এই কাজ জারি রাখেন চালু রাখেন করতেই থাকেন সেই সতর্ক করতেই থাকেন যারা সত্যিকার ভয় করে আল্লাহ তালা কি ভয় কোন দিনের করে ওদেরকে আপনি ভয় দেখান যারা ভয় করে যে একদিন তাদের রবের কাছে তাদেরকে যেতে হবে জমায়েত করা হবে ওয়ান তোর যা অবশ্যই এবং সেদিন যখন দেখা হবে রবের সাথে সেই রব যদি তাদেরকে ধরে ফেলেন শাস্তি দেওয়ার জন্য পাকড়াও করেন তারা যদি সেখানে জবাব না দিতে পারে কি অবস্থা হবে সেদিন তাদেরকে রক্ষা করার মতো সাহায্য করার মতো উপকারী হেল্পার শুভাকাঙ্ক্ষী কেউ আছে থাকবে নো কেউ তাদেরকে সেদিন সাহায্য করতে আল্লাহ ছাড়া কেউ নেয় কেউ কাউকে সাহায্য করতে পারবে না এমন একদিন তাদের সামনে আসবে এই কথা চিন্তা করে ওই দিনটাকে যারা ভয় করে আপনি তাদেরকে আল্লাহ আছে তাই হয়েছে মক্কার জীবনে অল্প অল্প করে এসেছে অনেক লোকই না চিন্তা করেছে মদিনায় প্রচুর লোক এসেছে পরবর্তী আল্লাহ তারা ফথে মক্কা করে দিয়েছেন তখন সবাই এসেছে এখনো দুনিয়ার মধ্যে মানুষ ইসলামের দিকে আশার রাস্তা খোলা আছে না নেই আছে আশা অব্যাহত আছে না নেই আছে এখন ইসলাম কবুল করে প্রতি সপ্তাহে আলহামদুল্লিখানে ইসলাম কবুল হচ্ছে বিভিন্ন কবুল হচ্ছে এরকম কিছু লোকের দিলে আল্লাহ ভয় আছে তারা ইসলামের দিকে আসবে এজন্য জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করে যেতে হবে অনেক লোকে এত দাওয়াত দেয় শুনে না কবুল করে না আসে না সারা দেয় না তাহলে দায় ইল আলাল্লা হতাশ হয়ে ঘরে বসে থাকবে কখনো না কন্টিনিউ করবে একজন এবং আল্লাহ তালা একসময় কবুল করেও ফেলবেন আমরা কত সপ্তাহে বলেছি আবু জাহালের ছেলে একরামা কবুল করেছে না করেনি করেছে এরকম অনেক অনেক কবুল করে আবু সুমেন নিজেও তো কত লিড দিলেন ইসলামের বিরুদ্ধে সারা দুনিয়া মনে হয় যেন রেডিও খুললেই ইসলামের বিরুদ্ধে খবর একটা আগে এক নম্বরে পড়া লাগবে দুই নম্বরে এক নম্বরে ওইটা পত্রিকার মধ্যে বড় লাইনে এই একটা কোথায় ধরা পড়ছে কি হয়েছে না হয়েছে পরে দেখা করেছে কিছুই না কিন্তু প্রথমে খবর চলে আসলে এত বিরাট করে দুশ্মনী আর কি খালি ইসলামের বিরুদ্ধে দুশ্মনী এখন আমরা যারা মুসলমান তারা চিন্তা করি নিজের মুশকিল বা ঠিক নয় ও আমাদের চালাইতে থাকেন সতর্ক করেন মানুষকে ওরা আসবে যারা মনে করে আল্লাহর সঙ্গে যখন হাসলের দিনে দেখা হবে সেদিন রক্ষা করার কেউ নেই এবং তাদের জন্য সুপারিশ করারও কেউ নেই কাজ করতে থাকলে আশা করা যায় আল্লাহ তাদের ভিতরে দিলে তাদের দিলে ভয় দিয়ে দিবে তারা ইসলামের দিকে এগিয়ে আসবে এই হোক নিয়ে দায় আল্লাহ করতে থাকবে সে কথাই আল্লাহ তালা রসুল্লাহ কে বলেছেন যে আফিন মুস্তাকবাল তাফিস এসেছে যে ভবিষ্যতে হবে তিনি আশাবাদী আসলেও ছিলেন তিনি যে হতাশ ছিলেন তা না তো আল্লাহ তালা সব নসিৎ খালি ওনাকেই করেন আর আমাদেরকে করেন না ওনার উসিলায় আমাদেরকে উচ্ছে কারণ রসুল্লাহ আশাবাদী ছিলেন মাঝে মধ্যে উনি একটু হতাশা আসলেও উনি আশাবাদী যথেষ্ট তাই না তাই ময়দানে জিগ্রিল ফেরস্তা আসলেন না এ আপনার সঙ্গে কি দুর্ব্যবহার করেছে এরা আল্লাহ তালা দেখছেন আমাকে পাঠিয়েছেন পাহাড়ের ফেরেস্তা সহকারে উনি আমার সাথে আছেন পাহাড়ের ফেরস্তা ওনাকে সালাম দিলেন আপনি হুকুম করলে আল্লাহ আমাকে পারমিশন দিয়ে দিয়েছেন আপনি বললে দুই দিক থেকে পাহাড় এনে তার বাসীকে এমনি করে চাপা দিয়ে শেষ করে দেওয়া হবে তিনি কি বললেন আমি তা চাই না আমি আশাবাদী আছি এরা যদি কবুল নাও করে এদের পরবর্তী বংশধর বাচ্চার কাছে একদিন কবুল করবে আল্লাহ তারা ওদেরকেই কবুল করিয়ে দিয়েছে কবে মক্কা বিজয়ের পরে তার হনআনের যুদ্ধ হয়েছে তারপরে তাইফ বাসির ইসলাম কবল করে ফেলেছে তখন যদি তিনি রাগ সামলাইতে না রহমত করেছেন দায়িল মনের মধ্যে এইরকম রহমত থাকতে হবে দুনিয়ার মানুষের জন্য এটা নাবুদের দুশ্মনী করছে অনেক সময় জন্য মনে করতে হবে যে দুশ্মনী করলেই তারা আমরাও দুশ্মনি করতে হবে সবসময় নট আমাদের মনের মধ্যে আফসোস থাকতে হবে যে হয়তো আল্লাহ তাকে একদিন হেদায় দেবে আমরা আরেকটু চেষ্টা করি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 সালমা ডিজাইনার আবাহ হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চাপ রোড লন্ডন ই ওয়ান আর আপনি তাড়িয়ে দিবেন না ওই লোকগুলোকে যারা তাদের সব সময় ডাকে সকালে সন্ধ্যায় তার সন্তুষ্টি চায় আপনাকে তাদের হিসাব দিতে হবে না কিছু আর তারও আপনার কোনো হিসাব দেবে না আল্লাহর কাছে আপনি যদি তাদেরকে তাড়িয়ে দেন তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই আয়াতের সানে নজরুল এসেছে তিনি যখন মকার কাফের দিকে দাওয়াত দিচ্ছেন তিনি তো চান আগে লিডারগুলো ইসলাম কবুল করুক তাহলে সাধারণ লোকগুলো কবুল করবে এটা ওনার মনে খুব তামান না তিনি অবশ্য সবাইকে দাওয়া দেন সাধারণ মানুষকেও দেন লিডার বড় লোক আছে সেগুলো দেন কারণ বড় লোক ফলোয়ার আছে তারা আসলে ফলোয়ারগুলো চলে আসবে একটু সোজা হয়ে ইজি হয়ে যাবে কিন্তু ফলোয়ারগুলো তো আসতেও চায় না বসতেও চায় না মানে লিডারগুলো শুনতেও চায় না কেমনে চাইবে তারা তারা বলে লাহ সামস আলে হাউলা সালম্যান ও সোহাইবাল ও হাব তারা হলো তে এই ফকিরদেরকে আপনি আপনার পাশে বসান যারা আমাদের সমাজে কপর দক্ষিণ লোকগুলো দেখি আপনার সঙ্গে সবসময় ঘুর ঘুর করে আপনার আশেপাশে থাকে আমরা কিভাবে আপনার সঙ্গে দেখা করবো আর কথা বলবো তারা এগুলো বলে ওনাকে চেষ্টা করলো কি যে তিনি যেন তাদেরকে বাদ দিয়ে ফেলেন ওকে ফাত্রুদ্ আপনার কাছ থেকে এগুলোকে সরাইয়ে দেন একটু জাগা করেন আমরা তো একটু সমাজের সমাজের বলক লোক শ্রেণীর লোক আমরা তো সব ছোট লোকের সঙ্গে মিশি না তো ওদেরকে সরাই দিলে ওদের সঙ্গে বসলে আমাদের মানিজ কিচ্ছু থাকবে না ওদেরকে সরাইয়ে দেন তাহলে আমরা আপনার সঙ্গে বসি কিছু কথাবার্তা বললাম আপনি কি বলেন শুনলাম এরকম কথা প্রস্তাবটা কেমন সাল চিন্তা করলেন আচ্ছা ওই বেতারাদের কারণে তারা যদি বসতেই না চায় তাহলে তো আমার কথাও শুনলো না ঠিক আছে কাজ করি ওদেরকে না উঠাই দিই তোমরা যখন আর ঠিক আছে টাইম করা ওদেরকে তখন উঠাই দিব তখন তখন তারা তারা যে ঠিক আছে আপনি তো খালি এটা বললে হবে না আমাদের এটা লিখিত দিয়ে দেন তিনি আলী রাজি আল্লাহ আনলেন লিখিত আর এই কথা শুনে ঠিক আছে আল্লাহ নবী তো তাদেরকে অপসন্দ করেন তা না সেটা তারা জানে এই বেচারাদিকে যদি যায় কবুল করানো যায় হইতে পারে এই জন্য তারা উঠে গেলেন কিন্তু আল্লাহ তালা এটা পছন্দ আল্লাহ তালা আল্লাহ সন্তুষ্টি চায় এদেরকে আপনি কখন সরিয়ে দেবেন না রসুল আর রাজি হলেন না সহিদি এসেছি আসলো এসে বললো ওনার কাছে এদেরকে উঠে দেন এরা এদের স্ট্যাটাস আমাদের স্ট্যাটাস সমান না তারা আমাদের সঙ্গে বসে বসে আবার কোন কথা বলবে না বলবে এটা আমাদের মানুষ থাকবে না এদিকেল কবিরার একজন লোক আর একজন ছিলেন বেলাল রাজি আল্লাহ আনহু যিনি কৃতদাস ছিলেন আর রাজানুসামিহিমা আরো দুইজন ছিলেন ওদের নাম আমি বলবো না কেন বলেন আল্লাহ তালে ভালো জানেন যাই হোক নবী করিম সালাম মনে কিছু কনসিডারেশন আসলো আচ্ছা ঠিক আছে উঠাই দিলে তারা যদি আমার কথা শুনে না হয় একটু উঠাই দেয় তো একটু কনসিডার করার ভাবটা ওনার মনে আসছে। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আয় আত্মা নাজিল করে দিলেন খাবি কাজ করবে করবেন এতে বোঝা গেল যে ইসলাম এসেছে সমস্ত মানুষকে সমান মর্যাদা দিতে ঠিক কিনা বনি আদম আমি বনি আদম সবাইকে সম্মানিত করেছি এর মধ্যে উঁচু নিচু বলতে এই যে তফাত জাতের তফাত সম্মান পদ পদবীর তফাত এগুলো আছে ইসলামে এই প্রথম লাইনে নামাজ পড়বে এখানে কি মনিব আসবে না তার চাকর আসবে এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে ঢাকা শহরে অনেক বড় লোক আসেন তাদের বাড়িতে অনেক চাকর আছে কাজের লোকেরা বড় লোকেরা তো খুবই নামাজ পড়তে কমই আসেন যদি দুই একজন বড় লোক আসেন আর কি আর তার বাড়ির চাকরও নামাজ পড়তে আসে অনেক সময় চাকরটা তো ভয় মনিপের পাশে দাঁড়াবে না তাই না সেই পিসে কাতারে চলে যাবে হয়তো ভয় কিন্তু ইসলাম এই সুযোগ দিয়েছে চাকর মনিবের পাশে দাঁড়াতে পারবে কোনো হেজিটেশন থাকবে না এত সাম্যের বিধান আর কোথায় আছে বলেন কোনো তফাৎ থাকবে না অথচ আমাদের মধ্যে এত তফাৎ কোন সময় জাতের তফাত এত বড় হয়ে গেছে বাবারে বাবা কালো ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙ্গা উমুক বংশের দোহাই দিয়ে জান্নাতে যাওয়ার কোন সুযোগ আছে এমনকি সাইয়েদ বলে আলে বাইতের সদস্য বলে বিনা হিসাবে পার হয়ে যাবেন বড়াই করার কি আছে বললেন আব্বাস চাচাকে বলেন চাচা মেয়েকে বলেন মা ফাতেমা আমল করো আমল না করলে আমি মোহাম্মদ তোমাদেরকে জাননাতে নেওয়ার কোন উপায় নাই তাহলে যদি জান্নাতে না দেওয়া যায় তো দুনিয়ার মধ্যে এটা নিয়ে এত চেষ্টা করি নিজেদের সম্মানকে বেশি মনে করি এগুলো ঠিক নয় এই আয়াত আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে আল্লাহ ওনাকে তখন বললেন যে না এদেরকে ডাকতে হবে এদের গুণ কি যারা আপনার পাশে আছে এদেরকে আল্লাহ পছন্দ করেন এই জন্যে তারা তাদের রবকে ডাকে সব সময় আল্লাহ সঙ্গে তাদের সম্পর্ক আছে মুমিন, আবেদ এবাদতারী যিনি সকালে সন্ধ্যা বিল গাদা আসি সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করে এরই দিন আল্লাহ সন্তুষ্টি তারা সবসময় তামান্না করে এদেরকে আপনি সরিয়ে দেবেন না কেউ কারো হিসাব দেবে না প্রত্যেককে নিজে হিসাব দিতে হবে পুরস্কারের জন্য পুরস্কার অন্য কেউ পুরস্কারে ভাগ নিতে পারবে না কেউ শাস্তি পেলে কেউ কারো শাস্তির অংশ নেবে না প্রত্যেককে নিজে আমল করুক আপনি কেউ কারো দায়িত্বে না ওদেরকে খুশি করার জন্য এদেরকে সরাই দেওয়া এই অধিকার আপনার নেই আমি কিছু লোককে ফেতনায় নিক্ষিপ্ত করলাম কিছু লক্ষ্য দিয়ে বাকি লোকদেরকে যাতে করে তারা বলে বসলো এই লোকগুলো নাকি আমাদের মধ্য থেকে আল্লাহ তালা বাসাই করে নিয়েছেন তাদের প্রতি এহসান করার জন্য এটা তাদের ফেতনার কারণ হয়ে গেল যে আমাদের সমাজের মধ্যে নাকি তিনিও তাদের লিস্টের মধ্যে মিসকিন গরিব হ্যাঁ এই গরিব মার্কা লোকগুলা নবী হবে তাদের মধ্যে থেকে তাদের উন্নত হবে তারাই সব জান্নাতে যাবে এদেরকে এত ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহ বাসাই করলেন আমাদেরকে বাদ দিয়ে এইরকম ধোকায় তারা পড়ে গেল আমি তাদেরকে একটু সম্পদ দিয়েছিলাম ভালো পজিশন দিয়েছিলাম এই পজিশন ফেতনায় গর্ব অহংকারে তারা লিপ্ত হয়ে গেল আল্লাহ আল্লাহ কি ভালো করেই জানেন না কারা শকুর গুজার কারা সম্পদ পেয়ে সম্মান পেয়ে পজিশন পেয়ে আল্লাহ তালা কাছে কৃতজ্ঞতা পেশ করে আর কারা এগুলোকে গর্ব নিয়ে গর্ব করে অহংকার করে এগুলা কি আল্লাহ খবর রাখেন না তাদেরকে আল্লাহ ধমক দিলেন তোমাদের একটু সম্মান বেড়েছে খুব গর্বের গর্ব করছো অহংকার করছো সম্পদ বেশি হচ্ছে অহংকার করছো বড়লোক হয়ে অহংকার দেখাও আর কারা এগুলো করে না কারা শকর গুজার থাকে আর কারা থাকে না এই সব খবর আল্লাহ তালার আছে তো যারা শকর গুজার হয় আল্লাহ তালাই তাদেরকে ইমানটা দেবেন যারা অকৃতজ্ঞ আল্লাহকে কিছু পেয়ে শুকুর গুজার গুজার হয় না বরঞ্চ অহংকার করে এদেরকে আল্লাহ দেবেন না তারা বঞ্চিত হয়ে যাবে যখন যখন আপনার কাছে আসে ওই লোকগুলো যারা আমার আয়াতের প্রতি ইমান আনে আপনি তখন তাদেরকে বলেন সালাম আলাইকুম তোমাদের প্রতি সালাম আরো বলেন আলা ক্যাতিহির রহমা তাদেরকে সুসংবাদ শুনান যে তোমাদের রব তার উপরে রহমতের দায়িত্ব লিখে নিয়েছে রহমত করার কাজটা তার উপরে তিনি লিখে নিয়েছে। সে রহমতটা কি আন্না হুমানু আমি জাহানা তোমাদের কেউ যদি কখনো ভুলে কোনো গুণ করে ফেলো বাই মিস্টেক খেয়াল করি মূর্খতা বসত হঠাৎ করে ফেলেছ গুনা করে সংশোধন করে ফেলে তখন নিশ্চয় তিনি অনেক ক্ষমাশীল এবং তিনি অনেক দয়াম আল্লাহ কা তিনি শুনলেনই না ওনাকে নিষেধ করে দিলেন শক্তভাবে কঠোর এখানে বরঞ্চ মমিনদের প্রতি কিরকম ব্যবহার রসুল করবেন তাদের ব্যাপারে তাদের ব্যাপারে আরো সদয় হওয়ার জন্য ওনাকে তিনি আরো উৎসাহিত করছেন যখন আপনার কাছে ইমানদার লোকেরা আসবে সালাম দিয়ে ওয়েলকাম করেন হ্যাঁ তাদেরকে তাড়িয়ে তো দেবেন না বরঞ্চ আসলে আরো আগ্রহ করে সালাম করে ওয়েলকাম করেন তাদেরকে নবী করিম সাল্ল সালাম এই আয়াত না হলে তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ উম্মি মান আবরানী সাল্লাম আল্লাহ শুকর আল্লাহ আমাকে বলেছেন আমার উম্মতের মধ্যে এমন লোক আছে যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে দেখলে আমি যেন আগে তাদেরকে সালাম দেই। কারণ আয়াতে বলা হয়েছে যখন আপনার কাছে মহমেন্ডা আসে যারা আমার আয়াদের বিশ্বাস করে তাদেরকে আপনি বলেন সালাম আলাইকুম আমরা এই জন্য দেখি নবীম ওই যে আল্লাহ বলেছেন আপনি তাদেরকে আপনার কাছে আসলে সালাম দেবেন তাহলে তিনি এত খারা একপাই খারাপ এই আমল করার জন্য এবং তিনি এতে করে নিজেকে তিনি মনে করেননি যে তিনি সালাম পাওয়ার উপযুক্ত দেওয়ার উপযুক্ত তারা এটা মনে করেননি যেটা আমাদের মধ্যে মাঝে আমরা ভুল ধারণায় পড়ে যাই যারা মনে করি বড় আসি ছোটরা আমাদেরকে সালাম দিবে তাই না অথচ ইসলামের সালামের ইয়াটা আমরা দেখি রসুল সাল্লা সালাম এমনকি বাচ্চাদেরকেও সালাম দিয়েছে এটা সালাম দেওয়ার মধ্যেই সব বেশি নেই নেওয়ার মধ্যে সব বেশি দেওয়ার মধ্যে সব বেশি অনেক বেশি কেউ কো বলবেন যে দেওয়া থেকে তো শুনছি গুণ হবে এই ওয়াজিবের অর্থ তাই আর যদি দেয় সব বেশি হবে কিন্তু কোনো কারণে দেয় নেই খেয়াল করা হবে না ইনশাল্লাহ এই হলো পার্থক্য তো অনেক সময় লোকেরা আপনার এই যেমন স্ত্রী হতে যাবেন তা নিজস্ব সম্পদ নয় স্বামী নিয়ে যাচ্ছে। এখন স্ত্রী সম্পদ না থাকার কারণে তার হজ তো ফরজ হয় নাই তাই না ফরজ হয়ে গেছে নাকি না এখন ওনাদের নফল তখন এই কথা শুনে একজন মানে মহিলারা মাঝে মাঝে মনে করে কি আল্লাহ মাত্র নফল হতে সব হবে এত কষ্ট করে হজে যাচ্ছি তো মনে করে ফরজ হওয়া যাবে সবটা অনেক বেশি হবে আর নফল হয়ে গেলে সবটা কমে গেল সবের দিক থেকে এইটা না এটা ভুল বুঝেছেন ফরজ হওয়ার অর্থ বলে যদি না করে মারা যায় তাহলে কি হবে সত্য গুণা হবে আর নফলটা না করে মারা গেলে গুণা হবে না এইটা হলো পার্থক্য কিন্তু সবের দিক থেকে যিনি নফল হজ করছেন তিনি খুব এমামের সাথে এখলাসের সাথে শরীয়তের তরিকা অনুযায়ী আগ্রহের সাথে হজ করছেন আর যিনি ফরাজওয়ালা খামখ করছেন আল্লাহ তারা সঙ্গে চোখের পানি আসে না এই দুইটার মধ্যে কোনটা সব বেশি হবে বেশি হয়ে যাবে। তো আল্লাহ এটা চাচ্ছেন আমাদের কাছে যে নবী করিম সাল্ল আসম তাদেরকে সালাম দিয়েছেন তখন তিনি যদি আগে নাও দিতেন তারপরেও জবাব দেওয়া যাইতো কিন্তু তারপরে তিনি অনেকে পরিপূর্ণভাবে অমল করবেন সালামুল আলীক দেওয়ার মধ্যে যে মর্যাদা বেশি স্বভাব বেশি এটা তিনি মিস করতে চাননি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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাটস অন্যান্য পণ্য সামগ্রী রয়েছে উঠাই দেওয়া লাগতেছে তাদেরকে ওরা প্রস্তাব দিচ্ছে মনে কষ্ট আসছে তাদেরকে আল্লাহ তালা খুশির সভা শুনাই দেন আপনি খুশির সবাই দেন কাত রহমান আল্লাহ তালা নিজের জন্য তোমাদের প্রতি কাতাবা মানে লিখে রাখা লেখে রাখার অর্থ হচ্ছে ফরজ আল্লাহ নিজের জন্য ফরজ মনে করে আর সেটা হচ্ছে আমরা তো মমিন মুসলমান হিসেবে গুণা করি যে কোনো মমিন গুনা করে কুল্লুবন ইয়াদব খাত এটা এখান থেকেই তাও করা এটাকে সিরিয়াসলি নেওয়া আল্লাহ তালা কাছে খুব করে বিনীত ক্ষমা চাওয়া মাফ চাওয়া সামনের জন্য অঙ্গীকার করা তারা করে তবা করে ফেলে সংশোধন করে আর গোনা রাস্তা থাকতে চায় না সরিয়ে নিয়ে আসে তাহলে আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন তিনি গাফুর তিনি সব কিছু ক্ষমা করে দেন তিনি রাহিম তিনি অনেক দয়াময় তার অনেক দয়া আছে মায়া আছে আমাদের জন্য মোমেনদের জন্য আল্লাহ তালা সুসংবাদ দিলেন আল্লাহ এই বিষয়টা গত দুই তিন সপ্তাহ নাগাদ এক লাইনে কথা আসছে আল্লাহ অনেক কথা বললেন নুফা তাফসিল করি আমি একদম খুলে খুলে বর্ণনা করি সবকিছু আমার আয়াতগুলোকে এমন কোন আয়াত আল্লাহ তালা দেননি যেটা সহজে বোঝা যায় না প্রত্যেকটি আয়াতের বোঝার জন্য আল্লাহ তালা সুন্দর করে কথাগুলোকে ক্লিয়ার করে বলেছেন এরপরে মোফাসর হাজির শরীফ থেকে নিয়ে সালফে সালিন আকাল দিয়ে আমাদেরকে আরো তাফসিল করে আরো ইজি করে দিয়েছেন আল্লাহ তালা কথাগুলোকে বোঝার জন্য ওয়ালে তাস্তাবিনুল মজরিমিন এত খোলাখোলি কথাবার্তা পরিষ্কার করে বলার মাধ্যমে কি হলো যেন মজরিমদের পথ ক্লিয়ার হয়ে যায় গুনাগারদের রাস্তা কোনটা এটা যেন ক্লিয়ার হয়ে যায় আল্লাহ তারা শুধু ইসলামের কথায় ক্লিয়ার করেন না ইসলামের বিরুদ্ধে যেটা আছে সেটার কথাও খোলা সকালে বলেন কিনা বলেন কাজেই মানুষকে আল্লাহ তালা ইসলামের রাস্তা যেমন শিখান ইসলামের বিপরীত রাস্তা কোনটা আছে কুফরির রাস্তা কোনটা আছে সেটার থেকে আল্লাহ তালা বারে বারে সতর্ক করেছেন খোলাখুলি ভাবে আলোচনা করে এই জন্য অবরোধ যেন তারা অনেক কি বলেছেন মানলাম ইয়া আরেফুল জাহিলাম ইয়া আরেফুল ইসলাম যেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে যে জাহিলি সমাজ ব্যবস্থা আছে জাহিলি মতবাদ গুলো আছে ওগুলো যদি একটু না জানে না বুঝে তাহলে সে ইসলামকে ঠিক মতো বুঝতে পারবে না আর একটি কথা আছে আসিয়া ও প্রত্যেকটি জিনিস তার অপোজিটটা জানার মাধ্যমে মোর ক্লিয়ার হয় বাতিল কোথায় সেটা জানলে হক বুঝতে আরো ক্লিয়ার হয় সেটা কি এটা বুঝলে তৌহিদ বুঝতে আরো এটা বুঝলে বিভিন্ন হামানের কথা বলেছেন তাদের কাহিনী যেমন বলেছেন আবার ইসলাম আলাদের কাহিনী বলেছেন নবীদের কাহিনী বলেছেন আসিয়ার কাহিনী বলেছেন তাই না এরকম ভাবে সমস্ত গুনাগারদের উভয় কাহিনী তিনি আমাদেরকে বলেছেন যাতে করে আমাদের কাছে শুনেছি এত ওয়াজ শুনলাম কিসা কাহিনী দিয়ে অন্য সময় কোনো কিছু দেখা যায় ক্লিয়ার হয় না সারা রাত ব্যাপী ওয়াজ শুনলো যা অসময় জিজ্ঞাসা যদি করেন আজকে কি কি শিক্ষা গ্রহণ করলাম মনে হয় না দু একটা বলতে পারবে মানে এই এত বেশি কথা কোরআন হাদিসের বাইরে চলে গেলে কোন লাভ নাই মূল এলম হচ্ছে কোরআন এবং ওয়াহি ছাড়া দিন নাই ওয়াহি দুইটা জিনিস কোরআন আর কোরআন আর হাদিস এই জন্য এগুলো এই এলমিয়া আলোচনা এই ধরনের আলোচনায় আমাদের মধ্যে হওয়া দরকার এদের চর্চা এভাবেই হওয়া দরকার ওয়াজ গুলো এইভাবেই হওয়া দরকার যাতে করে মানুষকে সুস্পষ্ট ভাবে বুঝতে পারে এবং যায় কুফুর রাস্তা রাস্তা ক্লিয়ার হয়ে যায় আবুদাল্লাহ আপনি বলেন আমাকে নিশ্চিত করা হয়েছে আমি যেন এবাদত না করি যাদের এবাদত তোমরা থাকতে বলা হয়েছে তারা তো প্রস্তাব এনেছিল যে খামাকা আমরা কম্প্রোমাইজ করে ফেলি আপনার এই মাবুদের কিছু এবাদত আমরা দিন করি আর কয়েকদিন মিলে সবাই আপনারা আমরা সঙ্গে আমাদের মাবুদ গুলো করি তাহলে কম্প্রোমাইজ হয়ে গেল তখন সুরা কোন সুরং হাজির হয়েছে তারপরে এসেছে আপনি বলে দেন যে আমি তোমাদের এই সমস্ত মন গোড়া কথার কিছু অনুসরণ করতে পারবো না এই সমস্ত প্রস্তাব এনে লাভ নেই তাহলে আমি তোমাদের কথা শুনলে কি হবে জানো আমি গোমরা হয়ে যাব আর আমি কখনো হিদায়ত পাব আমি হিদায়তকে মিস করে ফেলব এখন অনেক সময় বিভিন্ন তরিকায় আমাদের কাছে একটু কম্প্রোমাইজ করার প্রস্তাব আসে কিভাবে জানেন যে কিছু ইসলাম আর কিছু অনিসলাম একসঙ্গে করে আমরা সব এক হয়ে যাই এরকম আসে এখন এই এক হওয়ার জন্য একটা সাংঘাতিক সুযোগ হল পয়লা নববর্ষ পালন করো এখানে তৌহিদ বাদ দিয়ে কিছু সেরেক ঢুকাই দাও মঙ্গল প্রদীপ জ্বালাও মুখোশ লাগাও বিভিন্ন মূর্তি আবিষ্কার কিভাবে সেরেক ঢুকছে পূজা ঢুকছে মুসলমানদের ভিতরে এখন পূজা নিয়ে আসা হচ্ছে এবং এইগুলো করতে গিয়ে আল্লাহর গজব কিভাবে নিয়ে আসছে গতকালকে আমরা খুব বা একটু ইশারা দিয়েছি যে এত নাচানাচি এই সংস্কৃতির মধ্যে মূর্তি পূজার দিকে এগিয়ে যাচ্ছে মানুষ পয়লা নববর্ষ মানে আমি বলেন তো আপনাদের এখানে অনেকে বয়স আছে আপনাদের এই অনেক বয়স হয়েছে মার্শাল আল্লাহ পঞ্চাশ ষাট সতেরা আশি ওলা এখানে আছে। এই এত নববর্ষণই এত নাচানাচি কি দশ বিশ বছর আগে দেখছেন এত নাচানাচি কেন হচ্ছে বলেন আমাকে উদ্দেশ্য হচ্ছে এখানে সেরেক ঢুকানো পূজা ঢুকানো বিভিন্ন তরিকায় এ তৌহিদের জ্ঞান যদি না থাকে এ সেরেক এভাবে আসবে এদের সেরেক হচ্ছে অনেকে এই সেরেক করছে এ জানে না সেরেক করছে বিভিন্ন দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাও সবাই উঠে দাঁড়িয়ে মাথা নিচে করে অন্য করে থাকে নিরাপত্তা পালন করো এটা এটা জানে না মিনার বানাও তার সামনে গিয়ে নগ্ন পায়ে যাও নগ্ন পায়ে যাওয়া জুতা খুলে যাওয়া তা আমরা নামাজ পড়তে জুতা খুলে আসি এগুলো শেরেকের দিকে যা এইভাবে করে আপনি চিন্তা করি দেখেন কিভাবে কোথায় কোথায় ইসলাম আছে সব উঠাই দাও আর শেরেক ঢুকাও ইসলামী বই পুস্তক থেকে ওমর ফারুকের কবিতা উধাও সেখানে বিভিন্ন দেব দেবীর মহা ক্ষমতার বিভিন্ন বয়ান সেখানে আসছে এইভাবে করে রন্ত্রে রন্ত্রে শেখ আমাদের সমাজে কিভাবে ঢুকছে আল্লাহ তালা এই কথাগুলো যে নয়াত সিল করে দিচ্ছি এইভাবে যাতে করে তোমাদের দুটো রাস্তা ক্লিয়ার হয়ে যায় কত সুন্দর করে আল্লাহ বললেন মনে হয় এই জমানার জন্য কোনোকে এবার এই জন্যই খোলাশা করে বয়ান করি যাতে মজরিম অপরাধীদের রাস্তা চিনতে তোমাদের জন্য কোনো কষ্ট না হয় তাদের রাস্তা দেখে তুমি সাবধান হয়ে যাও এটা এটা হলো আল্লাহ দু রাস্তা এই রাস্তায় যেও না আনন্দ ফুটি সংস্কৃতি পয়লা বৈশাখ মেলা বৈশাখী মেলা এগুলোর মাধ্যমে রাস্তার দিকে নেওয়ার জন্য নাচ গান বেলালা বেহায়াপনা থেকে সবকিছু কে আর নাচ গানের আকর্ষণ তো আসে গানের যদি ঢোল বাঁধা শুরু করে দেয় ছেলেবেলে পেলে মাথা ঠিক থাকে এইগুলো দিয়ে ওইদিকে নেওয়ার জন্য সেরেকের দিকে নেওয়ার জন্য এইগুলাকে এতভাবে সাজানো হয় কিরকম এই ধুমধাক্কা করে এই সমস্ত এক একটা নাটক এক একটা গান আসর একটা নাচের আসর এগুলো এভাবে মানুষকে সয় রাস্তা দিকে কিভাবে আকর্ষণ করে নিয়ে যায় সেগুলোর মাধ্যমে প্যাকেজ করে ঢুকানো হচ্ছে আপনি বলে দেন যে আমি হচ্ছি আমার রবের কাছ থেকে দলিল প্রমাণের উপরে আর তোমরা এটাকেই প্রতিবাদ করছ উড়িয়ে দিচ্ছ মিথ্যা বলছ আর আমার কাছে মজবুত দলিল আছে ইসলামের পক্ষে দলিল মজবুত না দুর্বল কত মজবুত কোন জিনিসটাকে উড়াই দিব বলো দেখি সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করতে পারবো ইনশাল্লা কিন্তু ইসলামের দুশ্মন মনে করে তাদের কাছে এই ইসলামটাকে তারা দুশ্মনী টার্গেট বানিয়েছে তাই না দিন ইসলামের বিরুদ্ধে তারা কুচ্ছা গায় অপপ্রচার করে মুসলমানদের বিরুদ্ধে ইসলামী ব্যক্তিত্বের চরিত্র হরণ করে তারপরে তারা বলে আমরা তো এত থেকে আসে আল্লাহ এতদিন দেখছেন কত বড় সাহস আল্লাহ তাহলে একটু তামসা লিখিত আছে লিখিত থাকার পর্যন্ত অপেক্ষা করে না তার আগে লাফালাফি করে চ্যালেঞ্জ করে আপনি বলেন তোমরা যেটা হুড়া করো শাস্তি দেখতে চাও আল্লাহ তোমাদেরকে হুকুমের মালিক আল্লাহ আমি আমি না কখন আজাব আসবে আজাব কে বলবে কুন ভাইয়া কোন হুকুমের মালিক কে আল্লাহ আমি সেটার মালিক না আমি খালি আল্লাহর পকে থেকে পৌঁছাই হকু আইরুল তিনি হক কথা বলে দিচ্ছেন হকের স্টোরি বলছেন বলা আল্লাহ তারা হকের কাহিনী বলছেন তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সাল ফায়সালা তিনি করবেন তোমরা ইমান না আনলে কি হওয়া দরকার তোমাদের দুনিয়াতে শাস্তি হবে না আখেরাতে হবে কি শাস্তি হবে এগুলো ফয়সলার দায়িত্ব আমি নিচ্ছি না ফসলার দায়িত্ব আল্লাহ হাতে আপনি বলেছেন আরো যে তোমরা যেটা চাও সেটা যদি আমার হাতে থাকতো মানে আমার হাতে আমার আল্লাহ দিতেন আর আমাকে বলতেন যে আমি আপনার যখন খুঁজি ফয়সলা করে শেষ করে দেন তাহলে হয়তো এটা অনেক আগে শেষ হয়ে যেত হয়তো আমি কোন সময় যদি উনি যথেষ্ট সফর করেছেন হয়তোবা কোন সময় তিনি প্রয়োগ করতেন ওকে তাহলে তোমাদের আমাদের ফায়সালা বহুত আগে হয়ে যেত কিন্তু এটা আমার হাতে নয় এটা আল্লাহ আল্লাহতালার হাতে অবশ্যই অল্লাহ আল্লামিন তবে মনে রেখো কারা কারা জালেম এগুলোর খবর কিন্তু আল্লাহর পুরোপুরি আছে তোমরা আল্লাহর কাছ থেকে পার হয়ে যাবে এই আশা তোমরা কখনো করতে পারো না তোমার তোমরা তার পাকড়া ভিতরে আছো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 সবসময় আধুনিক সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাফতান ওপেন আবায়ের বিশাল সমাহার